As-salamu alaykum wa rahmatullahi wa barakatuh. Inna alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nasta'agfiruhu wa na'udhu billahi min shurur anfusina wa min sayy'i aadhi amalina. Min yahdihi allahu falamudilla lah wa min yudlil falahadiyya lah wa ashadu an la ilaha illa allahu ahadahu la shariqa lah wa ashadu anna muhammadan abduhu wa rasooluhu sallallahu ta'ala alihi wa ala alihi সম্মানিত দিনী ভাতৃমন্ডলী আল্লাহ রব আলমিনের প্রশংসা এবং ফিয়ানি মোহাম্মদ রসুর সালি সাল্লামের সালাতামের পর আজ রবিউল আউ্ল চৌদ্দশো তেতাল্লিশ মোতাবেক নয় অক্টোবর দুই আমাদের ধারাবাহিক দর্শ সার্বসন্না থেকে পর্ব নম্বর তিরিশ ইনশা আল্লাহতাল কিতাব পর্বে আমরা শেষ করব। রমজানের আগেই ইনশা আজকের বিষয়বস্তু বিশেষ করে জাহমিয়া সম্পর্কে যারা করিমকে বা লুক বলতো আল্লাহর সৃষ্টি এবং তাদের অনেক কুফরিয়া এবং গুমরাহী আকিদে ভ্রান্ত আকিদে তারা পোষণ করত যার ফলে তারা আহলে সন্ন্যতআল জামাত থেকে বরং তাদের অনেকে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে গেছে খারিজ হয়ে গেছে এই গুমরাহ ফিরকা থেকে সত করা এবং আইম্মায় কেরাম তাদের সম্পর্কে যা বলেছেন তাদের গুমরাহী এবং তাদের পক্ষ থেকে জামাতের আলমাদের ওপর এবং আহলে সোনাতল জামাতের আলমায় কেরাম আইম্মাদের ওপর রাহে মহাম তাদের ওপর জুলম অত্যাচারের জন্য তারা শাসক গোষ্ঠীকে বিভ্রান্ত করেছে এই বিষয়গুলি নিয়ে আলোচনা রয়েছে বলছেন আলাম আর জেনে রাখো যে সর্বনাশ বা জাহমিয়াদের ধ্বংস এসেছে এ কারণে যে তারা রব সম্পর্কে মহান আল্লাহ সম্পর্কে তারা চিন্তা করা গবেষণা করা শুরু করেছে আল্লাহ নিয়ে বেশি গবেষণা শুরু করেছে আল্লা নিয়ে বেশি চিন্তা করা শুরু করেছে নিজের বিবেক প্রাধান্য দেওয়া শুরু করেছে তখনই তারা পথভ্রষ্ট হয়েছে এর আগে একটি উক্তি এগিয়ে তবে এসেছে যেটি সালাফদের উক্তি যে তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো গৌর ফিকির করো चिंतल हो आल्लर सृष्टि जामीन पहाड़ परत नदी नाल महासागर गापाला उद्भिद और पशुपाखी और जो रकम कीट पतंग एगल चिंता करें एगुलिर सृष्टि के देखे सृष्टि नहीं चिंताशील हम গভীরভাবে অধ্যয়ন করলে গবেষণা করলে স্রষ্টা সম্পর্কে জানতে পারবে তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তাশীল হও আল্লাহ সম্পর্কে চিন্তা করিও না আল্লাহ কেমন আল্লাহ এই আল্লাহ সম্পর্কে এই প্রশ্ন তো সেই প্রশ্ন না ওখানে বিবেক কাজ করবে না ওখানে ওহির দিক নির্দেশনা মেনে চলতে হবে আল্লাহ রাবুল আলমিন তার সম্পর্কে যা বলেছেন তিনি মাঝে আমার মাঝে সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন মোহাম্মদ রসুলাম রহমতুল্লাহ আলমিনসুল্লাহ সাল্লামের সহিদ এ আল্লাহ সম্পর্কে যা কিছু বলা হয়েছে তা জানবেন তার সম্পর্কে অর্জন করবেন বিশ্বাস করবেন কিন্তু আল্লাহ সম্পর্কে যখন বিবেক দিয়ে কাজ নেওয়া শুরু করবে বিবেককে প্রাধান্য দিতে লাগবে তখনই গুমরা হবে বিভিন্ন যে ফিরকাগুলি আল্লাহ রবী তহির সম্পর্কে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে অথবা আল্লাহ রব আলমিনেফাত গুনাবলি সম্পর্কে গুমরা হয়েছে সেগুলি আশারি হোক মাতরিদি হোক আর জাহামিয়া হোক আর কাদিয়া হোক মৌতাজেলা হোক হওয়ারেজ হোক যতগুলি ফিরকা রয়েছে সুফিরা হোক সুফিদুর আল্লাহ রবী সম্পর্কে বড়ই গুমরাহ হুল হুল রাখিয়ে দেয় বা ওদাতুল রাখিয়ে দেয় সৃষ্টি স্রষ্টা এক এটা হচ্ছে ওয়াহাদুল রাখিয়ে দেয় সুতরাং আল্লাহ আল্লাহ যিনি স্রষ্টা আর সৃষ্টিতে কোন পার্থক্য নেই এই জন্য তারা সবকিছুতে আল্লাহকে আল্লাহ দর্শন পায় এবং দর্শন হাসিল করতে চায় কুকুর দেখলে শুকুর দেখলে বানর দেখল কীট পতঙ্গ দেখলে মানে এর মধ্যে আল্লাহ আছে তাদের প্রবক্তা এইভাবে তারা কুফুরিয়ে আকিরা পেশ করে গেছে যদি তাই হয় তাহলে হিন্দুরা বা জাতি যারা আল্লা বদত করছেন কারণ এর মধ্যে তো আল্লাহ আছে তোমাদের রাখি দে আর হল হল রাখি হচ্ছে যে আল্লাহ কিছু নেগানা আছে তার রুহানিয়াতে আধ্যাত্মিকতায় উন্নতি করতে করতে করতে এত আপার লে চলে যায় যে কি হয়ে যায় হয়ে হয়ে হয়ে হয়ে যায় যায় যায় যায় লয় ভেদে মারেফাতে এই কিসা আছে আর আমি যখন আলোচনা করেছি কয়েক ঘন্টা তাদের সম্পর্ক সেই ঘটনা তাদের কিতাবতে পড়ে শুনিয়েছি এক পাগল আল্লাহর ওলি শয়তানের অলি যদি ঘটনা আর এ ঘটনা তো সত্য নাই কারণ আকাশের ওপরে গেল আকাশে ডাক দিছে তৃতীয় আকাশে ডাক দিছে চতুর্থ আকাশে পাগল রে এই করতে করতে সাত আকাশে তারপরে আরো সে তারপরে গিয়ে পাগল ডাক দিছে আর কোনো আওয়াজ পাওয়া যায় না বলছে এখন আল্লাহ কি হয়ে গেছে এই জন্য ওই কিতাব গুলিতে আশেখ মাসুক কিতাবে হওয়ার আল্লাহ হওয়া তিন রকমের বিলীন হওয়া ফানা আছে ফানার তিনটি তাতে করেছে গুমরা পথভ্রষ্টরা হচ্ছে ফানাফিল আল্লাতে বিলীন হয়ে যায় যখন একেবারে আপার লেবার হয়ে যায় হ্যাঁ তখন আল্লাহতে বিলীন ফানাফিল্লাহ আর একটা হচ্ছে ফানাফির রসুল রসুল এ বিলীন হয়ে যায় আর একটা হচ্ছে ফানাফির শেখ सलाते पीड़े ध्यान करते थके तरफ बुजुर्ग आने दिन क्या बारो बचर धरे नाम नमजर भेतरे मगज थी देमक थे, थे कख আর তারপরে জনপুরি আর ওই সৌষার সিনে তারপরে যে সকল ভুল তুলি যতগুলি বেরলবি রয়েছে এদের আকেদার অবস্থা কি আল্লাহ সম্পর্কে विभ्रांत गुमरा अनेसलम चले गई गुमराह कारण हम आल्ला सम्पर्यासि चिंता दलिल भित्तिक नय वही भितिक नये निजे अकल की नकल दलिल ओपर प्राधान्यता तोर लेखक जेनेंस मान तेजे आजबानी जमीन गजबान तरण सुनार अनुसारहीद्लाजब मुसिब दुनिया आसमानी जमीन गजब बनना भूमिकम्पा मारा गलत पा शहीद আল্লাহবান কারণ সারা দুনিয়ার যদি রাজা ধীরাজা হয়ে যায় হ্যাঁ রাষ্ট্রপ্রধান হয়ে যায় আর যদি সেদেদিন হয় সারা দুনিয়ার সবচেয়েতে বড় ফেমাস এত বড় আমাদের সেরা আল্লামা। তাই না কিন্তু তার আকিদা হচ্ছে ঢিল দিয়েছেন কিন্তু মরলেই মা তাও কালিলাম জাহান্ন কয়েকদিনের ভোগ বিলাস আর তারপরে জাহান্ন এটা হচ্ছে আসল ধ্বংস তাই বলছেন জাহামিয়া ধ্বংস হয়েছে মানে ধ্বংস করেছে ইমানকে ধ্বংস করেছে এবং তারা গবেষণা ফাঁদ খালু সুতরাং তারা নিজের পক্ষ থেকে ধর্মে তাদের ধর্মে তাদের আকি দেয় এই কথাগুলি ঢুকিয়ে ফেললো লেমা আল্লাহর ক্ষেত্রে এটা কেন এটা কেন হবে হাত আবার কেন আল্লাহর পা আবার আল্লাহর চোখ আবার তাহলে তাহলে দলিল হচ্ছে কোরআন আল্লাহ বলছে বলে তুস না আলা আইনি আইনুন মানে চোখ কোরআন বলছে যেমন আল্লাহ ঠিক আর যদি হয়তো কেফা এটা কিভাবে ভাবে ওই ধরনটা কি ধরন ও তারাকুল আসার এবং তারা আসার মানে হারিস দলিল ছেড়ে দিলা আসার আল্লাহ থেকে বর্ণিত আসার কোরআনের আর বর্ণিত আসার হচ্ছে তারা দলিল ছেড়ে দিল বাউল কেয়াস এবং যুক্তি আবিষ্কার করল যেমন ভারত উপমহাদেশের যারা ইসলামী আলোচক মার্কেটের বক্তা তাদের অধিকাংশই কোরআনে দলিলা যুক্তি এই আর সেই দিয়ে মানুষকে অবাক করে দেয় হ্যাঁ আর মানুষ ভানো পড়তে থাকে আর মানুষ আর ঠিক আর ঠিক করতে থাকে যেমন সমাজ তেমন সমাজের গুমরা বক্তা কোরআনে বাহাদিসের কথা আলোচনার নেই আর তারপরে যদি ওজু তয়ামম গোসুল হ্যাঁ পাক না পাকি সালাদ ইত্যাদি জাকাত ও এইগুলো তি আছে এগুলো তো সবাই জানছে বিশাল বিশাল কথা বলতে হবে বড় বড় কথা বলতে হবে রাষ্ট্রীয় কথা বলতে হবে আন্তর্জাতিক কথা বলতে হবে মুসলিম জাতির বড় বড় সমস্যা নিয়ে কথা বলে এই লোক সারা দুনিয়া বুঝে ওর মতো নেই যেগুলো ইসলাম শিখিয়েছে অধিকাংশ মুসলিম তাহারাতের খবর রাখে না গোসুল তেমন জানে না সহি জানে না সালাদ শুরুতে শেষ মতো পড়তে পারবে না পাক না পাকি জানে না মাসালা জানেন না আর এগুলো যদি আলোচনা করে আমাদের কোন এই জন্য আলোচনা শুনেছেন আকিদার মাসের মাসাল আলোচনা শুনেছেন বড় বড় না বড় বড় কথা বলতে পারে কত হল কেয়াস যুক্তি আবিষ্কার করলো কাসুদ্দিন আলার তাদের নিজের মতের ভিত্তিতে তারা ধর্মকে কেয়াস করলো ধর্মের যুক্তি পেশ করা শুরু আয়ানান সুতরাং তারা প্রকাশ্য কুফরি নিয়ে আসল মানে প্রকাশ্য কুফরিতে মানুষ যখন যুক্তিকে প্রাধান্য দেবে তখন অবশ্যই কুফরিতে লিপ্ত হবে এবং যুগে যুগে যখনই যে কোনো ব্যক্তি ইসলামের নামে যুক্তিকে প্রাধান্য দিয়েছে আকলানি হয়েছে ওদেরকে আকলানি বলা যারা যুক্তি প্রধান প্রাধান্য তারা অবশ্যই ঘুমরা হয়েছে যুগে যুগে অনেক এরকম আছে বড় বড় স্কলার তাদেরকে মনে করা হয় বড় বড় তাদেরকে মনে করা হয় এ এ করেছে তাদের অনেক লিখন আছে কিন্তু যুক্তিকে যেটার নাম আকল দলিল ওপর যেটার নাম নকল আকলকে নকলের ওপর প্রাধান্য দিয়েছে ওহির উপর যুক্তিকে প্রাধান্য দিয়েছে এটা যুক্তিদের টিকে না কি আল্লাহর চেহারা মানে চেহারা বলে সত্তা উদ্দেশ্য করা হয়েছে সুতরাং তারা স্পষ্ট কুফর নিয়ে এসছে এমন অস্পষ্ট নয় সেটা কুফরী হওয়ার বিষয়টি সেটা যে কুফুর এটি অস্পষ্ট নয় অস্পষ্ট নয় নয় লুকাইত তার হওয়া এবং তাদের বিপরীত যারা অন্যান্য মানুষ অন্যান্য মুসলিম যারা তাদের বিপরীত মত পোষণ করে তাদেরকে কাফের বলে আখ্যায়িত করল মুসলিম যারা বাতিল পন্থী তারাই হচ্ছে কোরআন অনসারীদের কখনো ওয়াহাবিন নামে কখনো হ্যাঁ হাবিন নামে কখনো আপনার মাদখালির নামে আজকাল এই যে ফেতনা এই জঙ্গিরা আবিষ্কার করেছে এবং শিয়া শিয়াজিদের ভক্তরা আবিষ্কার করেছে কখনো মূলবাদী নামে কি আবার মৌলবাদীর নামে ধার্মিক হলে মূলবাদী। নারী রাখলে মূলবাদী মসজিদে গেলে মূলবাদী দিন দিন ইসলামের চর্চা করলে মৌলবাদী এইভাবে আমরা হয়েছে কখনো দেহবাদী আল্লাহর চেহারা কথা বলে আল্লাহর হাতের কথা বলে না হ্যাঁ তাহলে কি বলবে যে দেহবাদী দেখেন নিষেধ করছেন হ্যাঁ আপনাকে গুমনা বলে দিল যে আপনারাই গোস্তাকে রসুর রসুল আপনারা বেতক মানে না রসুলকে মানেন না আমরা হাত তা কালবিদাহ বিল এমনকি তারা আল্লাহকে নিষ্ক্রিয় করে ফেলল যে আল্লাহর হাত নেই চোখ নেই চেহারা নেই কিছুই নেই তার কি বলে এমন এক ব্যক্তি যার হাতও নেই পাও নাই চোখ নেই নেই কিচ্ছু নেই কি বলবেন একজন মানুষ যার চেহারাও নেই হাতও নেই পাও নেই দাদা আর কথাও বলে না শোনে ও না কিছু নেই তাহলে কি ঘোড়ার দিন কিছু নেই শেষে না বলে দাও নাস্তিক নেই কিছু নেই না কিছু নেই না খোড়া অন্ধা গেছে টাই না বলবেন বৌবা কথা বলেন না শোনেন না বধির বৈরা ঠিক না তো আল্লাহকে তাতিল এটি হচ্ছে তাতিল সে ফের তাহলে জাতি সতের তাঁতির নিষ্ক্রিয় করে দাও কিছু নেই মতলা এবং খারেজা বিন মুস আর ইমাম আবদুল্লাহ বিন মোবারক রাহেমহামান এদের নামগুলি উল্লেখিত হয়েছে প্রথম খন্ড একশো আঠাত্তর দ্বিতীয় খন্ড তিনশো বাইশ পৃষ্ঠায় চতুর্থ খন্ড এমাম দারমের রহমতল্লা বর্ণনা করেছেন এভানাতে রয়েছে এমাম আহমদিন হাম্বালের ছেলে এমাম আবদুল্লাহ খিতাব তাতে রয়েছে কি রয়েছে বিষয়টি কিছু রা বলেছেন বেশ কিছু তাদের শীর্ষ স্থানী এমাম হচ্ছেন এমাম আহমদিন হাম্বল আর এমাম আবদুল্লাহ বিনারক আহমদুল্লাহ আলেও বড় একজন ইমাম ছিলেন কিন্তু জনগণের কাছে খ্যাতি লাভ করেননি যেমন তার মত এটি কি মতটি কি আল জাহমি কাফেরুল জাহামি হচ্ছে কাফের জাহমিয়া ফিরকা হচ্ছে কাফের এবং জাহামিয়া আকিদায় যারা বিশ্বাসী ফিরকা যেগুলো ইসলামের গণ্ডিত আছে এর অন্তর্ভুক্ত নাই ইসলাম থেকে বেরিয়ে গেছে এমন বধ আঁকিয়ে ভ্রান্ত আঁকিয়ে দেয় যার ফলে ইসলাম থেকে জাহামিয়ারা বেরিয়ে গেছে যখন ইসলাম থেকে বেরিয়ে গেছে তো ওদের নাম হচ্ছে মুরতাত কিনাম মোর্তাদ মানে ইসলাম বিমুখ ইসলাম থেকে বহিষ্কৃত যখন ইসলাম থেকে বেরিয়ে যায় মূর্ত হয়ে যায় তখন তার বিধান ইসলামের দণ্ড বিধান হচ্ছে হালাল উদ্দাম তার রক্ত হালাল মুসলিম শাসকের জন্য তার রক্ত জনগণের না ফেতনা ফসাদ হবে জনগণকেও যদি কোন একজন আলীম কোন একজন মুফতি ওর বিচার করে তো আজকে যদি একজন মোর্তের ওপর দণ্ডবিধান কয়েম করে তো কালকে কি হবে তাকে মেরে দিবে বা তার বংশের কাউকে মেরে দিবে অনেককে মেরে দেবে একজনের বদলে ফেতনা ফসাদ হবে না धानी व्यक्ति समाज मुसलिम शासक इन दंड लो जन मूर्त से मुस्लिम उत्तराधिकारी मुसलिमे धन सम्पदे भाग पाने वालो कारो उत्तराधिकारी बनाना সে যদি তার বাবা মারা গেছে তার নিজে যেমন তার ওয়ারেস কেউ হবে না তার ওয়ারেস বানানো হবে না অর্থাৎ সে মারা গেছে মৃত অন্যরা তার ধন সম্পদে ভাগ পাবেন কাফের অল কাফের আল মুসলিম কেন তারা এমন ভাবে দিন ইসলামকে নিষ্ক্রিয় করেছে আল্লাহ রাতের সাথে আর তাদের আকিদ এ জাহামিয়াদের মহতাজ কোরআন হচ্ছে সৃষ্টি কোরআন এখানে হচ্ছে সৃষ্টি আল্লাহর সৃষ্টি এটি মহতাজ আল্লাহর কালাম মানে কি বাংলায় আল্লাহর আল্লাহ আল্লাহ যেমন আল্লাহ রব আত্তা তার আদি অন্ত নেই তেমনি তার সিফাত গুণা বলি তার কথা বলি তার গুণ তার কথা বলি তার সিফাত আল্লাহর সিফাত আল্লাহর সৃষ্টি বলা যাবে কারণ তিনি হাদেশ বলব কিনা তবে বলা যেতে পারে আমাদের শেখ সাফি মুী রহিকুল মহতুমুল লেখক তিনি বলতেন যে অনেকে যে আমাদের প্রাণ সন্নার বলেছেন যে হাদেশ আর কাদিম এটা পরবর্তীকালের বাক্য এটা বলা যাবে না মখলুক আর গ্যার মখলুক ঠিক আছে মখলুক গের মহল কিন্তু কেউ যদি কদিম বলে আল্লাহর শেফাত গুলি কদিম মানে যার কোনো শুরু নেই শেষ নেই সর্বদা ছিল আর সর্বদা থাকবে যার আদি অন্ত নেই এর দলীয় হিসেবে তিনি বলতেন মসজিদে প্রবেশের যে দোয়া রয়েছে তা সেই দোয়ার একটি দোয়া আছে আউজবিল্লাহ আদিম অবি অজাহল করিম ও সুলতানেহ আলকাদিম কদিম আল্লাহর সুলতান আল্লাহ সার্বভৌমত্ব আল্লাহর ক্ষমতা আল্লাহর তারা বলতো যে কোরআন হচ্ছে সৃষ্টি আল্লাহ ফবা কাহির যদি কেউ হ্যাঁ না না ওকালু এই জাহামিয়ারা আর মোহতাজার বলতো মাল্লাম কেউ যদি না বলে যে করার মখলুক তাহলে সে কাফের তার মানে সমস্ত আরো যেসব আলমারা ছিল জানের ভয়ে জুলাচারের ভয়ে শাসকের জুল অত্যাচার ভয়ে জেলের ভয়ে আর মার খাওয়ার ভয়ে বলছে ঠিক আছে ঠিক আছে তোমরা যেটা বলছো রেঠিক সব চলে গেছে যে সময় মতাজের ফিতনা ধর্মীয় ফিতনা আরেকদিন রাষ্ট্রীয় ক্ষমতাকে তারা ব্যবহার করেছে এই ধর্মীয় ফিতনাকে শক্তিশালী করার জন্য আর জামাত রত্যাচার করার জন্য সেই সময় রহমান যদি টিকে না থাকতেন হকের ওপর তাহলে সারা বিশ্বের সমস্ত মুসলিম গোমরা হয়ে যেত কেউ হকের ওপর থাকত না কিন্তু আল্লাহর চূড়ান্ত আছে যে লাতা আমার একটা ক্ষুদ্র দল সময় থাকবে কিসের ওপর আলাল হক হকের ওপর জাহেরিন এবং আল্লাহর পক্ষ থেকে তারা বিজয়ী সাহায্য প্রাপ্ত থাকবে আল্লাহ সাহায্য করবে আল্লাহ সাহায্য মানে এই নয় যে নেতৃত্ব অল্প সংখ্যাতে হয়তো পাবেন না। কিন্তু সাহায্য হচ্ছে যে অল্প আছেন তারপরে এই অল্প লোকের কথা শুনে হাজার হাজার লোক এ দায়িত হচ্ছে আর তারা সংখ্যাগরিষ্ঠ কিন্তু তাদের পায়ের তলাকার থেকে মাটি সরছে এটা হচ্ছে জাহের বিজয়। আমাদের লোক বাড়ছে হকের দিকে এগিয়ে আসছে কোন সময় শুন না যে একজন নিরেজাল অনসারী ইসলাম ভালোভাবে বুঝতো তহিত সন্ন্যাক বুঝতো আর তারপরে সে সুফি হয়ে গেছে তারপরে সে আশারি মাতুরীতে হয়ে গেছে মহতাজ গৌমরা হয়ে গেছে হয়ে হ্যাঁ এটা পাওয়া যাবে না কিন্তু তারা কত দেওয়ানবাগি হেদায়ত হচ্ছে কত চরমানে হেদে হচ্ছে কত সারসিনা হেদায়ত হচ্ছে কত জন জনপুরি হেদায় কত ফুলতুলি যে হেদায়ত হয়েছে এক ফল তুলি হে হয়েছে কুয়েতে কুয়েতে প্রথমবার যখন সব সফর করি আট দশ বছর আগে তখনও দেখা করার জন্য যে কত মরিয়া হয়েছিল দেখা করব। যদি না দেখা হয় প্রস্তুতি নিয়েছে তখন প্রোগ্রাম সেট হয়নি বলছে দাম গিয়ে দেখা করে আসুন কুয়েত থেকে অমরাজাবতে দাম গিয়ে দেখা করে আসুন আর ওখানে দেখা করতে বিয়ে কি যে খুশি আমাদের যে ভাইয়েরা কাছাকাছি থাকে তাদেরকে বলে রেখেছে সাইখের সাথে আমাকে একটু দেখা করে দিচ্ছে শুধু আমি একথা বলবো যে আমি দামম যেতাম সাথে দেখা করতে ফুলতুলি মাঝার পূজার পূজার জিতে ছিল শেষ আমার কাছে আমি দেওয়ানবাগি পাক্কা মরিক ছিল আহমদুল্লাহ হেদায়ত হয়েছিল শুধু হেদায়ত হয়ে মাদ্রাসা করছে দাওয়াতি কাজ করছে তো কি বলছিলাম এটা হচ্ছে জাহিরিন একটি ক্ষুদ্র দল সব সময় হকের ওপর বিজয়ী থাকে বলতে ভয় পাবেন না কে গাল দিচ্ছে হ্যাঁ কে সমালোচনা করছে কে কি দুশনি দুনিয়াতে সোশ্যাল মিডিয়াতে ওইসব দেখার কোন প্রয়োজন নেই মায়া কলু যা বলছে তারপর সবুর করো এরকম আমল করছে আল্লাহ করানো তাহজান আলহীন কোন দুঃখ করিও না উপকার জান্নাতের পথে লাগাবার চেষ্টা করে এর চেয়ে বড় এসান কি হইতে পারে যে কোনো ব্যক্তি হইতে পারে আমি তো একজন ক্ষুদ্র ব্যক্তি কোনো ব্যক্তি যাদের মাধ্যমে মুসলিম আর মানব জাতির হয়েছে জান্নাতের রাস ধান আর কি হইতে পারে মোহসেন যদি হইতে পারেন মোত্তাকি যদি হইতে পারেন ইন্সেন আপনার নিজেকে ছোট মনে করবেন না আমরা কি জানি হতে পারে আপনার গ্রামের মহিলা পুরুষ আত্মীয় স্বজন আপনার বংশে আপনার মায়ের বংশে আপনার বাবার আপনার এগুলোতে তো আপনাদের আত্মীয়তা আছে যাওয়া আশা আছে কে যে আপনার মাধ্যমে হেদায়ত হয়ে যায় কে কার অন্তর্কে কখন আল্লাহ পাল্টিয়ে দেয় আপনার মাধ্যমে হেদায়ত হোক আর না হোক আপনার কাজ আপনি করে যান হেদায়ত করা আল্লাহর কাজ আর চেষ্টা করা আপনার কাজ তো এই মহতাজারা বলতো যারা বলবে যে যারা বলবে না যে কোরআন মকলু তার কাফের ওয়াস্তাহ এবং তারা তরোবারী কে হালাল মনে করে নিল আলাহাম্মালামে এই ফেতনা বিশাল আকার ধারণ করেছিল মোহাম্মদ যারা ওম্মদ খাটি ওম্মদ তাদের ওপর তরোবারিকে হালাল মনে করিল যে বলবে না যে করার্মর বিপদে ফেলে দিলেন ফিতনাই ফেলে দিল মালামুসিবতে ফেলে দিল লমিয়াতে কালামসুল্লাহাম যে বিষয় রসুল কোন কথা বলেননি একটি কথা কথাও নেই কোরআনে ক্যারিমা রসুরন মখলুক না কেউ বলেছেন না আবু হানিফা না সাফি না মালিক না আহমদ না ইমাম বোখারি মুসলিম আবু দাউ তির সাইবিনিয়া মেলারা এই মত পোষণ করলো এবং পক্ষে নিতে সক্ষম হলিফের না রাসুল এই বিষয়ে কিছু বলেছেন যে কোরআন সাহাবাহামদের কোন একজন ব্যক্তি ও আর জে তারা চাইল যে মসজিদ আর মসজিদ আর জামে মসজিদ সব অনাবাদ হয়ে যাক হয়ে মানুষ জান বাঁচাইতে হবে এত জুলমত্যাচার করলো আউানুল ইসলাম তার ইসলামকে দুর্বল করে ফেললো ওয়াতালুল জেহাদ জেহাদকে নিষ্ক্রিয় করে ফেলল অথচ সেই যুগে शासक सठी दिक निर्देशना देवास कथा बोलते शासकना मानव रचित विधान माथारेपे तेलाफत छो जदि सेफत खिलाफत राशे मत नम्बासी खिलाफत छो तर परामर्श दी तो नाम गल्लास्ते जेहद करतु तेहर हुकुम करें पशे वाल मारा रही घोषणा दी কারণ শাসক শাসক এবং দলিল প্রমাণ হাদিসের বিরোধিতা করলো মনসুখ মনসুখ একটি বিষয় রহিত হয়ে গেছে সে সম্পর্কে তারা কথা বলছে ওয়াহতাহ মত সাবে আর অস্পষ্ট বিষয়কে দলিল হিসাবে করছে যারা গোমরা হয়েছে তাদের একটি বিভ্রান্তির দিক হচ্ছে তারা স্পষ্টের অনুসরণ করবে উল্লেখ করে সতর্ক করেছেন আল্লাহ সেই সত্তা যিনি আল কিতাব কোরআন নাজাল করেছেন মিনহ আয়াত ও তাতে কিছু আয়াত রয়েছে যেগুলো সুস্পষ্ট হুন্না কিতাব ক্ষেত্রে আখলা চরিত্রের ক্ষেত্রে এগুলি হচ্ছে অম্মুল কিতাব কোরআনের আসল মূল বিষয়বস্তু আসল কিতাব जर अंतरे बता शब्धर अर्थ की जाना नहीं अथवा अर्थ जाना क्योंकि आयु सि आल्लाबल रही है अर्थ अस्पष्ट तो पिछने पड़े लोग खेल खुशी तफसर कर আল্লাহর যখন নিরানব্বইটি নাম লিখেছে তখন রসুর উল্লাহালামের নিরানব্বইটি নাম তার মধ্যে তোহা ইয়াসিন এই নাম করেছে কত্থ পেলে যেখানে নবীাল্লাম ও বলেননি কিছু এই হরুফম কাত্তা আতগুলি সম্পর্কে বিচ্ছিন্ন আর সাহা করেন সেই বিষয়গুলি পিছনে যদি কেউ বেশি পড়ে তো পথভরস্ট হবে খেয়াল খুশি মন্তব্য করে তফসির করবে কোমরা হবে খেয়াল খুশি কোরআনে কথা বলা নিষেধ আল্লাহর সিফাত যেমন আল্লাহর হ্যাঁ আইন মানে চোখ জানা আছে অর্থটা জানা আছে কিন্তু এর ধরন চোখ তো কেমন আহ এটা হচ্ছে মোটার সাবে অস্পষ্ট অস্পষ্ট পিছিয়ে পড়া যাবে না অস্পষ্টর পিছিয়ে পড়বেন না এই রকম বহু উদাহরণ রয়েছে যেসব কি সব গায়ব জানতেন তাহলে সন্ন্যতল জামাতের যুগ যুগ ধরে সবসময় এই রয়েছে সালাবের যুগ থেকে রসুরলাসেরাম সকলে যে নবী আলেমল গায়ব ছিলেন না ওটের প্যাটের তলাই পড়ে আছে একটা কোনো কিছু মোবাইলটা পড়ে আছে আর উঠটা বসে গেছে বা বসিয়ে দিয়েছেন আর তারপরে বলছেন যে মোবাইল তো হারিয়ে গেল কিন্তু দেখেন দেখেন দেখেন দেখেন তলাশ করেন মানুষকে আমাদেরকে তলাশ করা আমি তলাশ করা হ্যাঁ আর আমি সবকিছু জানছি কিন্তু জানার পরে যদি এরকম করে তলাশ করাই তাহলে আপনারা কি বলবেন করছেন আপনি তো রসুর উল্লাম যদি আলমুল সাহাভাইকে আমাদের হাইরান করেছেন নাকি জানছেন উঠে পেটের তলে পড়ে আসে যদি এইটাই হয় বেরুল তাহলে নবী সাহায্যের যে আল্লাহ ইজ্জত দিয়েছেন আজমত দিয়েছেন যে মর্যাদা দিয়েছেন সেটা আপনার জায়গায় বহাল আছে আর সেটা তখনই বহাল থাকবে যখন বলবেন না যতক্ষণ আল্লাহ জানিয়ে জান যতক্ষণ না জানিয়ে দিতেন তত জানতেন না কিছু জানতেন না শত শত হাজার হাজার কোরআন হাতে সে দলিল আছে যে আসমান জমিন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না সেই বুখারিদ হাদিস মুসলিম হাদিস এক মহিলা পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করে এনে দাঁড়া আমাকে লজ্জা লাগছে যে আমার স্বামীকে আমার জাকাত দিতে পারবো কিনা মহিলা ধনী কিন্তু মহিলা ধনী পয়সা জাকাত হচ্ছে প্রতি বছর সাহেব এনে সাহেব আমার স্বামী হচ্ছে গরিব না আপনার যদি অবস্থা হয় মান সমান যাবে না তো এটা জানতে দেবেন না সেজন্য বলি জনই মহিলা পর্দার আড়াল থেকে একটা মাসলা জিজ্ঞেস করছে বেলা তুমি জিজ্ঞাসা করে দাও বলা তুকের না আমার কথা বলিও না আমি কে চিনতে পেরেছি কিন্তু পর্দার আলতা এক মহিলা এই মশলা জিজ্ঞেস করছে কে জিজ্ঞেস করছে বলতেই হবে নবী জিজ্ঞেস করছেন সাল্লাহিসে নেবেন যে জৈনব প্রয়োজন ছিল না একটা জিজ্ঞাসা আর উত্তর তো দিতেই হবে তখন আবদুল্লাহিন মাসুদ আবদুল্লা মাসুদের স্ত্রী তারপরে সর্ব বলছেন যে হ্যাঁ দিতে পারবে অসুবিধা নাই বরং আত্মীয়কে জাকাত দিলে দ্বিগুণ সব পাওয়া যাবে জাকাতের হকদার হবে তাহলে স্পষ্ট স্পষ্ট দলিল কোরআন হাদিস আছে যে নবী আলমুল গায়ব নন তারপরে অস্পষ্ট দলিল পেশ করা বেরো দলিল পেশ করে কোরআন থেকে फसिल नबिर आसमान जो गायबाइत तो कार्पण्य लुकिया राखिले आज के रे विषय रही है এটা হালাল হয়েছে এটা হারাম হয়েছে এই ক্ষেত্রে এই বিষয় এই খবর দেওয়া হয়েছে জানিয়ে দিতেন কিন্তু সব জানতেন না এদিকে সব জানার কথা আছে দেখেন অস্পষ্ট উদাহরণ দিলাম না তো যারা গুমরা হয়েছে যুগে যুগে যে কোন ফিরকা অস্পষ্টর পিছনে ছুটেছে আর স্পষ্টকে ছুঁড়ে ফেলেছে তাই বলছেন লেখক এখানে যে যারা গোমরা পথপ্রষ্ট জাহমি মোহতাজ ওয়াহতাজ দলিল হিসেবে পেশ করেছে ফাশাক কন্যা সাফি আর এইভাবে মানুষকে তাদের যে সঠিক মতের উপর সঠিক ইসলামের উপর চলে সেই মত এবং তাদের যে দিন আদিয়ান দিনের বহু বচন তো তাদের দিন সম্পর্কে সন্ধিহান করে ফেলেছে সন্দেহে ফেলে দিয়েছে আরে কি রে এরাও তো দলিল দিচ্ছে আজকাল জনগণ বিভ্রান্ত না হ্যাঁ কার কথা শুনব আর একবার জোনপুরি হুজুর আর এক কথা নিব কোনটা নি এরাও তো বড় বড় আলমা এরা কি কম জানে এরা কি কম জানে বুঝতে বলছে করে ফেলছে তাদের ধর্মের ক্ষেত্রে এবং তাদের সঠিক মতের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বক্তা সমুখী রব সম্পর্কে তারা বাদানুবাদে জড়িয়ে যাচ্ছে রব সম্পর্কে আল্লাহ সম্পর্কে আল্লাহ শেফাত সম্পর্কে তারা তর্ক বিতর্ক মনজরা বহস শুরু করে দিচ্ছে جہان سنو সৃষ্টি رکھان আছে। আর এই হালাল মনে করেছে কোরআনার আলিমগন কেনাম গন তাদের কাফের বলে আখ্যায়িত করাকে এবং তাদের রক্তকে হালাল মনে করেছে রহম আর তার নুনিয়া আকিদার উপর নুনিয়া তাসিদা রয়েছে সেই একটি লাইনে কাসিদার ওাকাল সোনা আশরি মিনালাই ফিল দশটি শহরের দশটি বড় বড় মুসলিম দেশের শহরের যে দশ দিয়ে গুণ দিয়ে যে পাঁচশো হয় পাঁচশো তো অলামাই কেরামগন বিভিন্ন শহরে মুসলিম দেশের বিভিন্ন শহরে যারা অবস্থান করেছেন আহলে সন্ত জমাতের তারা জাহামিয়াদেরকে কাফের বলেছেন জি খা মানে তাহলে সে গোটা কিতাবকে অস্বীকার করলো একটা অংশ অস্বীকার করলে গোটা কোরআন কে অস্বীকার যেমন একটা একজন রসুলকে কেউ যদি অস্বীকার করে সমস্ত রসুলকে কি করলো অস্বীকার করলো এই জন্য ইয়াহুদিরা যখন তারা ঈসা আলি সাল্লামের সাথে করলো আমরা খ্রিস্টানরা তার বলছে আমার মুসা আল্লাহামকে মানি আর ঈসা আল্লাহ মানি কিন্তু শেষ নবী মোহাম্মদ ওইটা আরবদের নবী উমদের আমাদের না ওইটাকে মানি না তারা এই জন্য খ্রিস্টানরা কাহির কথা বোঝা যদিও তৌহিদের উপর থাকে তারা বলে যে শুধু যথেষ্ট না মহম্মদ রসুল্লাহ আছে কালিমাতে দুটো অংশ আছে না নেই যেমন আপনাকে লাই আহিল্লা বিশ্বাস করে করতে হবে তখন মোহাম্মদ রসুল্লাহ প্রতিষ্ঠা করতে হবে আর মুসলিম যেকোনো একজন মুসলিম নর হোক নারী হোক সাধারণ হোক আর বিশিষ্ট হোক সমস্ত নবী রসুল আল্লাহ রসুল একজন মাঝে পার্থক্য করিনি সব রসুলকে আমরা মানি আদালসাম থেকে যত নবীর রসুল এসেছেন নাম জানলে নাম সহ নাম না জানলে জানি পরে দুটো আয়াত আল্লাহ বলেছেন যে অনেক রসুলকে পাঠিয়েছেন তাও বিশ্বাস করি আল্লাহ অনেক আল্লাহ বলে বিশ্বাস করি রসুল করেছেন রসুল বলে বিশ্বাস করি তো কি বলছিলাম যে একটি আয়াত অস্বীকার করলে যারা সাহবাহ অনেকগুলি আয়াত রয়েছে তার মধ্যে স্পষ্ট স্পষ্ট আয়াত রয়েছে যেমন মহাজের আনসার নাম ধরে ধরে সুরাত একশতার তাহলে এই আয়াত কে যারা রদ করলো অস্বীকার করলো তারা কাফের না তারা কি করে মুসলিম থাকতে পারে আর তাদের মহাব্বত কি করে অন্তরে থাকতে পারে তাদের সমর্থন কি করে হইতে পারে তাদের ক্ষেত্রে জীবনে একটা কোনো রকমের তাদের বিরুদ্ধে কোন রকমের একটা তাদের কোনো কেউ যদি রসুর উল্লা একটি হাদিসকে অস্বীকার করে তার সব হাদিস অস্বীকার করলো যারা মুন কে হাদিস যারা শুধু আহলে কোরআন আহলে কোরআন ছাড়া যারা আংশিক অস্বীকার করে স্পষ্ট সহিদ মানা যায় না যে তিনটি মিথ্যা কথা বলেছে হাদিসকে অস্বীকার রসুল্লাহামে সেই ব্যক্তি সব হাদিসকে অস্বীকার করলো সে সবকিছুকে অস্বীকার করতে পারে এই জন্য জয়ীফ আবার একটা কে জৈফ বলেছেন হতে পারে ওটা সহি হাদিস সম্পর্কে জামাতিদেরকে খুব একবার সন্ধিহান করে দিয়েছে সন্দেহ করে দিয়েছে আর এর বিপরীত হইতে পারে সুতরাং সন্দেহান আল্লাহ রব আলম এদের অনিষ্ট থেকে হেফাজত করেন এবং এদেরকে ভালো করে চেনার তৌফিক দান করেন তাদের থেকে দূরে থাকার তৌফিক দান করেন তো বলছেন করলো এভাবে তারা কি করেছিল কুফুরি করেছিল এবং অতপর দীর্ঘ সময় তারা শক্তিশালী হয়েছিল স্থায়ী হয়েছিল একসময় তারা বলে শক্তিশালী হয়ে গেছে বড় মানে ব্যাপক আকার ধারণ করেছিল সুলতানে এবং শাসকের পক্ষ থেকে রাষ্ট্রীয় ক্ষমতার পক্ষ থেকে তারা এর ওপর সহযোগিতা পেয়েছিল সাপোর্ট পেয়েছিল কারণ আব্বাসী খলিফাদেরকে গুমরা করতে পেরেছিল কয়েকজন খলিফাকে পর পর পর পর গুমরা করেছে যারা জুলমুত্তা চার চালিয়েছে এদের পক্ষ নিয়ে এবং তারা তরবারি আর চাবুক তাদের এই আকিতা প্রতিষ্ঠার জন্য রহমতুল্লাহ আলীকে এমন চাবুক মেরেছে যে তার জীবনীতি লেখা হয়েছে যে কোনো হাতিকে মারা হইতো এত চাবুক আর এত জোর চাবুক তো হাতি মরে যেত কিন্তু আল্লাহ যাকে বাঁচায় যদি মজে যাতে আগুনে বাঁচাইতে পারেন তো আল্লাহ কোন নেক বান্ধাকে এত বড় একজন ইমাম আলী সতাল জামাতের তাকে আল্লাহ কেমত দিতে পারেন না আমি একে বাঁচাবো আল্লাহর চূড়ান্ত ফেসালা বাঁচাবো এমন অ্যাক্সিডেন্ট এমন গাড়ির কিছু নেই কিন্তু মানুষ বেঁচে আছে হচ্ছে না হচ্ছে না এটা কি করে বিশ্বাসযোগ্য নয় বাস্তব শুনছেন দেখছেন সুতরাং ছিল বা আর জামাতের সাহাবাই কার সালাহের যে এলিম ছিল সেটা মিটে গেল একসময় এমন হইল যে মিটে গেল হকের এলিম পাওয়া মুশকিল দাদার যুগে চলে যান দাদা যুগে চলে যান একজন ভাই এই ফাদ পেট্র ইউনিভার্সিটিতে সে লেকচার ছিলেন উনি বলছিলেন আমার দাদা হেদায়ত হয়েছে বুড়ো হয়ে গেছেন প্রায় নব্বই বছর বয়স কিন্তু শিক্ষিত মানুষ আলোচনা সোনার পরে বলছেন যে এই আলোচনা দুনিয়া থেকে চলে গেছে আশেপাশে কোন করান্নান আকিদাই পাইনি ওই মাজার আর পীর মুড়িদি পীরের মুড়িদ হওয়া আর মাজার ধরনা দেওয়া জান্নাতের আশা করে বসে থাকা যে আল্লাহর আমাদেরকে জান্নাত নিয়ে বড় বড় জাহাজে করে এই বিশ্বাস নিয়ে বসেছিল না এবার যার ফলে সন্ন্যত দলিল কোরআন এবং আহলে সন্ন্যত এরা গোপন হয়ে গিয়েছিল লুকিয়ে গিয়েছিল কোরআনার হক পাওয়া যাচ্ছিল না খুঁজে সেখান থেকে অন্য জায়গায় টান দেয় সারা দুনিয়া থেকে মুছে যাবে না কিন্তু অন্য জায়গায় টান দেয় এক এলাকা এক দেশ থেকে উঠে গেল অনেক দেশে অনেক অঞ্চলে আছে আলহামদুলিল্লাহ জন্য জায়গায় চলছে এটা হচ্ছে কোন জায়গায় লুকিয়ে যাবে অন্য জায়গায় গিয়ে প্রকাশ পাবে মজালিস তারা বিভিন্ন মজরিস কায়ম করল এই মতকে তারা লিখন লিখলোকে দেখাল করলো যে তোমরা যদি আমাদের এই আকিদা কোরআন মখলুক বলো তাহলে বড় বড় পদে তোমাদেরকে অধিষ্ঠিত করা হবে রাষ্ট্রীয় তোমাদেরকে বড় বড় পদ দেওয়া হবে আজকাল দেশে বড় পদ পাওয়ার জন্য ওই রকম গুলোই তো পাচ্ছে না আল্লাহ যাকে বাঁচিয়েছেন একমাত্র সেই তার থেকে নাজাদ পেয়েছে মুক্তি পেয়েছে এই বিদাতীদের সাথে উঠা বসা করলে তার ক্ষতির দিকটা এখানে দেখাচ্ছে मोतजिले जहामिया विश्वासीवानी जमतीपन्थी तरह उठा बसा करंजित धीरे धीरे तरह प्रभाव पड़े जी निजे सही आकदा सम्पर्क सन्देहान এটা বললে মানুষের আবেগ নিয়ে খেলা করা যায় কিন্তু সরকারের বিরুদ্ধে বইলে কতটা আপনি ইসলামের উপকার করে দিলেন এইটা দেখার বিষয় এবং এইটা কি সালাফিদের মানহাজ সাহাবাইকরামদের মানহাজ না সবুর করা মানহাজ আমার সাথে হজে তোমাদের সাক্ষাৎ হবে ওর উত্তম প্রতিদান হবে কিন্তু জালিনের উপর কি করিও ধৈর্য ধারণ করিও অস্ত্র ধারণ করি বলেনি ধৈর্য ধারণ করিও অস্ত্র ধারণ কথা বলেন বলছেন যেম্ন নিয়ে সন্দেহ আমরা যে সহিদার কথা বলছি আর সৌদি আরব থেকে কোরআন শিখে আসলাম এটাই ভুল নাকি হ্যাঁ এটাই ভুল নাকি আবার গণতন্ত্রের জেহাদ করতে বলছে না বলছে না তাদের বড় বড় বক্তারা বলে কি না এগুলো যে আজকাল আর ওই তরবারের জেহাদ নেই এখনকার জেহাদ হচ্ছে যে আপনারা আমাদেরকে ইসলাম পন্থীদেরকে এসে ব্যালট বক্সে কি করবে ভোট মারবেন ভোট দেবেন এইটি হচ্ছে আপনার জেহাদ কুফরীকে জেহাদ বানিয়ে দিল গণতন্ত্রের কুফরীকে আর সে বুঝতেই পারছে না বেদাতির সাথে উঠা কারণে যে সে নিজেই হকের ওপর ছিল কিন্তু অন্য মনে করছে যে ওরাই হইতো হকের ওপর কারণ ওদের দল বাড়ি ওদের কথাগুলো তো শুনে ভালোই লাগছে সুন্দর লাগছে এইভাবে অনেক অসংখ্য মানুষ ধ্বংসের পথে নেমে গেছে গুমরা হয়ে গেছে এই মোতাজেলা জাহমিয়াদের কার হাত্তা কানা জাফার এমনকি কেউ মোতাসেম বিস্তা বিল্লা কেউ ওয়াসেক বিয়াসেক আলাল্লাহ কেউ মোতাবক আলাল্লাহ তো এই ছিল এই জাফর নামক যে রাজা ছিল বাদশাহ খালিফা তিনি কে ছিলেন বলছেন হোয়া জাফার বিনাম্মদ বিন হারুন ও রশিদ আল খালিফাল আব্বাসী বাদশাহারুন রশিদের নাম তো সবাই শুনেছেন খুব যেহেতু তিনি বাদশাহরন রশিদের নাতি ছেলের ঘর নাতি পোতা বাদশাহরিদের ছেলের নাম ছিলেন ছিল যারা মোহতাজি ছিল যারা এই মহতাজের বিভ্রান্তির শিকার হয়ে এমান এমাম আহমদের ওপর আর অন্যান্য যারা তার অনুসারী ছিলেন তার চরম জন্ম অত্যাচার জেল তার বেতরাঘাত আল্লাহ বেদাতকে নিমিয়ে দিলেন ওয়া আজহার বেহিল হক আর হক কে আল্লাহর বিজয়ী করলেন ওয়া আজহার বেআালাহ আর আহ সন্ন্যদ আল্লাহ রব আলিন বিজয়ী করলেন শক্তিশালী করলেন্লাহ তখন তাদের বলার সুযোগ আসলো বলার সুযোগ করে দিলেন বড় লক্ষ্য মা কিল্লাতে তাদের সংখ্যা কম ছিল তাহারিল বেদে বেদাতীদের সংখ্যা বেশি ছিল এলাই ওমেন আজ পর্যন্ত এটা চলে যুগে যুগে আজ পর্যন্ত বেশি সংখ্যায় থাকা সংখ্যাগরিষ্ঠতা হকের দলিল নয় বড়। তারপরেও এই যে কোরআনার দাওয়াতের চর্চা শুরু হলো মোতাবিল আলার যুগে তারপরও একদল মূর্খ এমন থেকে গেল যারা গুমরাহির ওপর এবং যেসব প্রথা রয়েছে কুপ্রথা সেগুলির উপর আমল করতে থাকলো না এলে সেই দিকে তাদের বাধা দর কেউ ছিল না এখন সোশ্যাল মিডিয়াতে কথা পৌঁছেছে আসছে না কোরআন হোসেন আলমদের বক্তব্য আসে না আসছে কিন্তু এই ওহাবির কথা শোনা যাবে না আরে এ তো হচ্ছে এই হুদিদের দালা তো হচ্ছে রয়ের রেজেন্ট। এ তো অমোক কথা শোনাই যাবে না কিভাবে বিভ্রান্ত করে দিচ্ছে তো তাই বলছেন যে কোন বাধা ছিল না তারা তারপরে তারা হককে কবুল করেনি বরং বাতিলের সাঁত দিয়েছে দেখেছে আহাত আম্মা তারা যে ভ্রান্ত পথের প্রতীক ছিল আর বেদাতি আমল করত আর বেদাতি কথা প্রচার প্রসার করত সেগুলিতে তাদের বাধা দেওয়ার কেউ লোক ছিল না বরং তাদের শক্তি বেশি তাদের গলার জ্বর বেশি আজকে সুফিদের পীর পন্থীদের গলার জ্বর বেশি কিনা তাদের গায়ের জোর বেশি গলার জোর বেশি সংখ্যাও বেশি রাষ্ট্রীয় ক্ষমতাতেও তারা বেশি সব দিকে দাপট তাদের বেশি ওই সবই দেখাচ্ছে এতে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে আল্লাহ থেকে আমাদের হেফাজত করেন এবং যুগে যুগে যত ফিতনা এসেছে এইরকম এর ফিতনা হোক আর ফিতনা হোক আর যারা জঙ্গি তাদের ফিতনা হোক আল্লাহ রব যারা আফিজিদের ফিতনা হোক সমস্ত ফিতনাতে আল্লাহ যেন ওম্মাতে মুসলিম হেফাজত করেন আল্লাহ রব্বুল্লাহ আলমিনিয়ার সার্বিক কল্যাণ করেন ওসলাল আলী মোহাম্মদ আলহ আজমাই